সমস্ত প্রশংসা সমস্ত তারিখ মেয়ে সেই মহান আল্লাহ সুহান যে আল্লাহ সুবাহ আজকে আমরা এই ধরনের একটি অনুষ্ঠান এবং বড় তফফিক দান করছেন শেখ মুজিবের দরবারের সুখ আলহামদুলিল্লাহ আজকের এই অনুষ্ঠানও উপস্থিত আছেন লালাবাজার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ফয়জুল হক ইকবাল সাহেব উপস্থিত আছেন জাফরাবাদ স্কুল কলেজের সাবেক প্রধান শিক্ষক জনাব আবদুল কাদির মানিক মেয়ের সাহেব উপস্থিত আছেন জাফরাবাদ স্কুলের সিনিয়র শিক্ষক লালাবাজার ইউনিয়নের সম্মানিত ইউপি সদস্য এলাকার মুরবিয়ান আমরা আপনাদের সবার সুক্রিয়া দেখ যে আপনার অনেক কর্মব্যস্ততার মাঝেও এই একটি অনুষ্ঠানও আই উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ তো আহ আসলে এখানে একটা অনুষ্ঠান যেন কিছু অনুদান বিতরণ করা হইব তার আগে আমারে হওয়া যে কিছু একটা বিষয় নিয়ে একটা সংক্ষিপ্ত একটা বিষয় নিয়ে আলোচনা করবার লাগে আমি আপনাকে সবর দৃষ্টি আকর্ষণ করিয়া আমার মাছ গুজরাতে আমি সংক্ষিপ্ত ভাবে একটা বিষয় নিয়ে আলোচনা করতাম সে বিষয়টা এগিয়া আমরা মানুষ এবং আমরা ধর্মীয় পরিচয় লেগিয়া যে আমরা আমরা ধর্মীয় পরিচয় লেগিয়া যে আমরা এলাম মুসলিম কারণ আমরা দিন এলাকি ইসলাম ইসলামের লোকের দিন মানে জীবন ব্যবস্থা আমরা আমরা দিন সম্পর্কে অনেক সময় না জানার কারণে আমরা মনে করি যে হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টান ধর্ম যেটা আছে ওলা একটা মুসল ইসলাম একটা ধর্ম বাট ইসলাম খালি ধর্ম না ইসলাম খালি চার্চের ভিতরে বা মসজিদের ভিতরে না ইসলামের লোকের জীবনের সব জায়গা ইসলামের দিক নির্দেশনা আছে যেমন আমরা রসুলা্লামে কয়েছেন যেইন ইসলাম লইয় আইসেন যেইন ইসলামর প্রচার করছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মাহমদ সা যে মুরব্বীকরে সম্মান করলো না ছোটোদেরকে স্নেহ করলো না সে আমাদের অন্তর্ভুক্ত নয় তাহলে রসলাস্লাামে ইসলামের মাঝে ও জিনিস গেল যে বড়দের সম্মান করা লাগে এগো সামাজিক বিষয় না ইসলামিক বিষয়ক তার সাথে কি সামাজিক বিষয় না ইসলামের এটা ইসলামের বিষয় সুতরে মায়া কর্তাটা কার বিষয় ইসলামর বিষয় রসাল্লাম হুইসেন ইমানর সত্তরটার অধিক ইমান আর সর্বনিম্ন স্তরের লোক রাস্তা দাঁড়াতে কি কষ্টদায়ক জিনিস উঠাইয়া ফলানি এখন খোলা খাইয়া খোলা বা রাস্তা ফালানি না এগো ফলানি বাইরে ফালানি বিষয় ইমান বিষয় ইসলাম খালি নামাজের নাম নাই রোজার নাম নাই নামাজ রোজা হজা কাটি ইসলাম বিষয় মৌলিক বিষয় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামের বিষয় রাস্তা থাকি কষ্টদায়ক জিনিস সলানি ইসলামর বিষয় হ্যাঁ আর প্রতিবেশীর লোকের দা কোলার সম্পর্কে সম্পর্কে তুমি যখন রান্না করো তখন একটু জোল বেশি দিও মানে শিরা একটু বেশি দিও বা শিরা একটু বেশি দিও কে যে তুমি অন্তাকিয়া যদি মাংস নাও দিতে পারো মাছ নাও দিতে হল শিরা দিয়ে অন্তত প্রতিবেশী দিতে পারে একটা খেজুরের টুকরা কিনা আইল দানা খেজুরের টুকরা দাল করিয়া খেজুরের টুকরা বুঝিবনি খুব দামি জিনিস খুব দামি জিনিস খেজুরের টুকরা এটা খেজুর আর তার মাঝে টুকরা হইল যে একটা টুকরা হইলেও গিয়ে দান করোকার লাগবে না কেন কিন্তু রসুল সাল্লাহাম কি তা যে দান করো একটা খেজুরের টুকরো হইলো খেজুরের টুকরা দান করা এটা খুব বড় দান নেই খুব কষ্টর দান সামান্য কিন্তু আপনার নিয়ত আল্লাহ আল্লাহিস আসিয়া মাতো মাত্রের সময় যদি একটু মুস্কিয়া আসিয়া মাতো তাহলে অটা ভালো লাগে না আসিয়া আসিয়া মাতলে একটা বুঝছেন এর জন্য আমরা চেষ্টা করতাম গরিব দুই টেকা দান করি গরিব হইলো আল্লাহর হইসেনি আপনি তো দান করিয়া লোক গেলাম তার কাছে একবারটা গাড়ি ঠেলা মারলো গাড়ি ঠেলা দিল ঠেলা দুই টাকা দান করলাম করিয়া কহিলা যে একমুষ্ট দিলাম যে দোয়া করি আমার লাগিয়া আপনি এর বিনিময়েছেন আল্লাহ আপনি দান দান কর্তা আপনি গরিব আল্লাহরে দশ লাখ টাকা দানা খাল লাগি আল্লাহ লাগিয়া আল্লাহ লাগিয়ে রে দান খরল্লা এও ফিরো আর আল্লাহরে আপনি কই পা আমি ওদিন বনী স্টাইলর তিনজন মানুষ রাস্তা দিয়া যার তুফানের মাঝে ফসছে তারা একটা লম্বা হাদিস একটা গুহার মাঝে গাতল্লাখানি তুফানোর ভিতরে কোন জায়গা গিয়া বই ওলা তার এক জায়গা বইছে বইয়া তার সামনে আইয়া বন্ধ গেছে ফাত্তর আইয়া সামন বন্ধ গেছে তখন তিনজনের ভিতরে বইয়া ফরতে এখন বাড়িতে এমন ফাত্তরু তোরা তুলিয়া হরাইতে যেটা আল্লাহর বাসতে ফসো আল্লা খেটা আল্লাহ আল্লাহর দান করছিল পিতা মাতার আহ মানে সেবা যত্ন করছিল এই তিনজনে তিনটা জিনিস কইছে যে আল্লাহ আমি এই খাজটা করছি শুধুমাত্র তোমার লাগিয়া আপনি বিভদে পড়ছেন বিভদে মরিয়া ইলা দুই একটা খাম তার তুই আপনার যে বিভদে পড়লে এমন আপনি বিবাদ পড়ছেন আপনি ঋণগস্ত হয়ে গেছেন গাড়ি ভাই আমি কত কষ্ট করলাম কিছু দিত না কিছু হ্যাঁ আপনার প্রয়োজনে আপনি করতে কিন্তু কিছু শুধুমাত্র কেবলমাত্র লাগিয়া আল্লাহ আমরা তৌফিক যে আমরা ইসলাম এলগিয়া আমরা ডেইলি লাইফ ইসলাম শুধুমাত্র মসজিদের বিষয় নয় শুধু মাদ্রাসার বিষয় নয় শুধু ওয়াজ মাহফিলর বিষয় নয় বুঝছেন নি তো আমরা আল্লাহ সহ আল্লাহ আমরা কেউ সৃষ্টি করছেন আমরা তার ইবাদত করবার লাগিয়া তার বন্দেকিও করবার লাগিয়া তার ইবাদত করবা লাগে আল্লাহুল জিনিস আলি ইয়াবাহুল আল্লাহ জিন এবং ইনসা সৃষ্টি করছেন শুধুমাত্র তার ইবাদত হরবার লাগিয়া আর ইবাদতো একটা মাঝে ইসলাম প্রতিবেশীর হকাত ইসলাম আর জামাই জামাই বললোকে দরবার করতা বোর লোকে জামাই লোকের করতা ওটা ইসলাম না বালা সম্পর্ক দক্ত বালা সম্পর্ক থাকতো আমরা দেশে দেখবার কিছু আহ মানুষ আছেন আরো কিছু ইবাদত করার সুযোগ আছে না নি ইবাদতা ধা কিন্তু গৌরও দেখা যায় বহু মহিলা আছেন তাই জামাইয়ের কথা না আর জামাই আছেন তাই করেন বউর লোকের মালা সম্পর্ক নাই রসুদালামে কইশন যে তোমার তো যে ও মানুষ উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম কার কাছাত উত্তম গৌরব বৌর উত্তম উত্তম খা এলাকার মানুষ দেখ আপনার বালা মানুষ আপনার বালা মানুষ না আপনার কইলে বালা মানুষ আমার চরিত্রিত ইসলামের নারীর এমন কিতাব দিস যে বৌগাছাত যদি বলা হয় আপনি বলা মানুষ নেইলে ভালো মানুষ নাই আর বৌঝাত ভালো মানুষ খুব কঠিন এলাকার মানুষ আপনার প্রশংসা করতে পারে কিন্তু বোরগাছাত বলা সবটা জানে আপনার রাত কেউ রাত কেউ কিতা করার দিনও কিতা কোন সময় খারে কিতা ঠকাইরা খারে কিতা কররা আপনার চিন্তা চেতনা সব কিছু বুকে জানে এটা বউর খাত বলা হই থাকবো আপনারা হ্যাঁ আর বৌ হলেও চিন্তা করতে পারবো যে স্বামীর খেদমত করতা স্বামীর কথা মতো চলতা যদি এটা সম্মত হয় অন্যা কইলে সে কথা খুনা যেত না লোয়া তিবি মাসিয়া তেল খালেক সস্তার অবদ্ধতায় কোনো সৃষ্টির আনুগত্য নাই যেও কন্যাখানে যদি মা বাফেও যদি খনছে যেটা আল্লাহর অর্ডারের বাইরে তাহলে মানা যাইত না কিন্তু আল্লাহর হতার ভিতরে যদি থাকে তাহলে মানা যাই চেষ্টা করতে পারবো আল্লাহ সুবাহা সম্মানিতা জীবনে মৃত্যু আল্লাহ সুবানা করবার লাগে দুনিয়ায় লোকের ফরীক্ষা ফয়সা দিয়া ফরিকা খৈর গরিবী দিয়া ফরীক্ষা ফয়সা দিয়া ফরী ফয়সা এগুণ ফাইয়া আল্লাহ ঠিক মতো গরিব মানুষের লুকাফ্টার করেননি ডান সাত কােননি মানে তার ফয়সাদ গরমে গরম তার শরীর গরম হয়ে যায় কিনা না তার মানে আমল খাস্ত গরম হয়ে যায় কিনা না এটা আল্লাহ দেখতে আবার গরিব রে দিয়া পরীক্ষা করত গরিবই তাই গরিবী ভাইয়া কইতা আলহামদুলিল্লাহ আমি তো আল্লাহ আমার ওলাও পাল্লা রাখছে আমার তো আরো মানুষ মানুষ তাই সন্তুষ্ট আর বড় লোকর ধনির গাড়ি গান বাড়ি দেখিয়া তাই হিংসা না কিতা করতা হিংসা করতানোর দোয়া কর্তা কি করতা দোয়া কর্তা যে আপনি একজনে বালা মানুষ দেখলা, দেখলা, বালা দেখলাম দেখলা, বালা গাছ দেখলাম আপনি হিংসা করলে কিন্তু আপনার সম্পত্তি গুঁজি বলি ওই তো নয় কিন্তু আপনি যদি বরকতর দোয়া করেন আল্লাহ সুবাহ তাহলে আপনার মালে বরকত দিবা আর যদি দুনিয়াত না দিন দুনিয়াতে আমরা আসল ঠিকানা নাই আমরা ঠিকানা করি এই গ্রাম আপনার দেখা অনেক মানুষ না। বউ বাচ্চা সংসার করবার লাগে ওই যে খাম খাজে আমরা আমরা ব্যস্ত থাকি ব্যস্ত আসলাম আপনার দাদা আপনার আপনার হোকদাদা হোক কাশেপাশের মানুষ না। এখন হইত মানে সেই বিদ্যালয়ে গেছেন তারা দুনিয়াতে গেছেন কি তারা হই এখন হয়তো কিনা খবর দিলাইছেন তারা আমরা ও জায়গায় যেতেই এটা আমরা প্রস্তুতি নিতেই হইবো হানো গেলে আমরা কিতা করতাম তাহলে সব হানও তালায় আমরা দুনিয়াত প্রেরণ করছেন ফরিক্ষা করবার লাগে আর পরীক্ষার মাঝে আল্লাহতা আমরা আমি ও বিষয়ে লইয়া খুব মোটেও আমার মূল বিষয় খুব সংক্ষিপ্ত সময়ে চেয়ারম্যান সাহেব আছেন তার অনেক ব্যস্ততা আছে গিয়া এটাতে আমরা খুব সংক্ষিপ্ত সময়ে কিনো আল্লা সুবহান ও তালায় আমরা যে সৃষ্টি করছেন জিন জাতির সৃষ্টি করছেন এবং আল্লাহ সুবাহ বালা এবং মন্দ দুটাই আল্লাহ আল্লাহ এবং আল্লাহ মানুষের ক্ষমতা দিচ্ছেন জিনে ক্ষমতা দিয়েছেন জাদু করতে পারে আবার মানুষের তাকে বদনজর লাগতে পারে লাগে কিনা না দেখ বদনজর জিন জাদু ইত্যাদি দরলে দুই লাখান চিকিৎসা আছে একটাই লাগি ইসলাম সম্মত চিকিৎসা অন ইসলামিক চিকিৎসা কিন্তু চিকিৎসা হইব বুঝছেন নি এখন ফকা থাই যে আহ সেও যদি ইসলাম ছাড়া অন্য কোন চিকিৎসা গ্রহণ করিতে উপকারতো না আমার কথা বুঝলামি যদি ইসলাম সারিয়া অন্য কোন চিকিৎসা গ্রহণ করে হারাম চিকিৎসা গ্রহণ করে উপকার কি এক নাগ্রহ করি ফাইত নাগ্রহ করি আপনাকে উদাহরণ দিই একজন আপনি অনেক খাম করেন রোজর খাম করিয়া সংসার চালান চালান কিনা না না আরোগ্যের বাউন্ডারি সক্কর দেয় কোনো রোজোর কামও করে না কিন্তু রাতকেও কাম করে হে দিনের কাম নানায় রাজকামলাকে খাটল চুরি করলায় হেন বাড়িতে খাওয়ায় সংসার চালের কিনা না আমার কথা বুঝছেন নি দুজনের সংসার সালের কিনা না কিন্তু একজনের হালাল আর একজনটা হারাম একজনে বিয়া করিয়া সংসার করে আর একজন বিয়া ছাড়া সংসার করে যেতে হই পার তার শরীরিক চাহিদা পুরানোর তার বাচ্চা বাচ্চাও হইতে পারে একটা হারাম হালাল এবং হারাম দুটাই উপকার হালাল আল্লাহ রাজি খুশি থাকবা আল্লাহ আমরা জান্নাত দিবা আরেকটা হারাম আল্লাহ বেজার থাকবা কিন্তু দুনিয়ার আমরা চলে যাবো আর ফর গেলে আমরা কীতা পাইমু। শাস্তির মাঝে ঠিক অনুরূপ ভাবে জিন যাদু বদনজর ইত্যাদি চিকিৎসা হয় ইটা রইলে হালাল এবং হারাম দুইজনের চিকিৎসা আছে হালাল হারাম চিকিৎসা লাগিয়া বাচ্চারা বাচ্চারে বাসাইতো দেন কিনা না উড়িদার মাঝে সেন্ডেল লটকাইলেন উড়িদার মাঝে ওলা শোক শোক করি কিনা কিনে দিন হ্যাঁ তারপরে ঝাড়ু এখানে লটকাইলেন সেন্ডেল আছে কিনা না তারপরে দেখা যাইব যে বাচ্চার বেমার হয়েছে ফেটো বেদনা বা বদনজর হয়েছে কিতা হয়েছে তাবি লক্ষাই দেন আছে কিনা না আত্ম মাঝে কিছু সুতা বান্ধবতা বান্ধব আছে কিনা না এটা হইলিয়া এটা ইসলামিক চিকিৎসা নাই ডামরা আমরা সমাজও চালু আছে কিন্তু এটা ইসলামিক চিকিৎসা নাই ইসলামিক চিকিৎসা কিতা এটা ইসলামিক চিকিৎসা রসদ সাল্লাই ইসলামে আমরা গেছেন ইসলামিক চিকিৎসা হইলিয়া গড় বন্ধ করেন গড় বন্ধ করা আছে না হুজুরে আনিয়া ঘর খালি বেমার পড়ে যাই না হুজুর বা নখ বা যারা গিলা করে বাড়ির কিছু গাড়িয়া দিলাইব তাবিজ গাড়িয়া লাইব। ওলা বন্ধ করে নি এখন টাকা শহরে গেলাম গেলে দেখি হিনো কিলা বন্ধ করে এখন দেখি হিনো নয়া সিস্টেম লোহা সাইডটা আনে সাইডটা আনিয়া লহা সাইডটা সাইডোনাত গাড়িয়া দিলায় বুঝলেন না এইটাও বন্ধ তারপরে শরীর বন্ধ করেন শরীর বন্ধ করার তাবিজ আছে নাকি দিলে আপনারা জিনিস না। আছে কিনা না এই যে ইসলামিক পদ্ধতি নাই এলে সামাজিক এগুলার লোক ইসলামের কোন সম্পর্ক নাই এখন আপনার আই যে ইসলামে গা শরীর বন্ধ করা যায়নি গড় বন্ধ করা যায়নি জিন জাদু চিকিৎসা করা যায়নি আমরা আমরা জানতে জানতে চাইনি আপনারা রসুল সাল্লাম যে গড় সুরা বাকা তেলান না কোরআন গাড়িয়া বন্ধ করতে যে গড় আল্লাহর নাম নিয়া প্রবেশ করব এই গড় শৈতানটা বন্ধ করতা দরজার মধ্যে তাবিজ লটকাইয়া না মুগ আল্লাহর নাম লইয়া প্রবেশ করিয়া আমল করিয়া কিতা করতে শৈতানের রাস্তা বন্ধ করতে রসুদাম যে বিস্মিল্লা সারা আপনার নাম কিতা শৈতান শৈতান খাইছে তাহলে কিতা করতে ডাইনাদ দিয়ে খাই থাকবিস্লা খাই থাকবো শৈতান খাইতেও পারত নাই রসুদ সাল্লাহিসাম যে যেগর আল্লাহর নাম নিয়ে ঢুকা হয় আর আল্লাহর নাম খাওয়া হয় শৈতানের হয় খাওয়া সেদানে ই গড় থাকবার জায়গাও নাই খাইবারও জায়গা নাই চলো অন্য কাস্টমার খুঁজে অন্য গিয়া খুঁজে যে কোন জায়গায় থাকতে পারবো ইসলামে কি করছে গড় বন্ধ করার পদ্ধতি আছে নাকি আছে আমরা যখন ঘুমাই ঘুমানির সময় আয়াতুল কুরসি ফুরিয়ে একজন ফেরস্তায় ফাড়া দিবা শরীর আপনার শরীর বন্ধ করে রাখবা একজন ফেরেস্তায় কিটা পড়লে আয়াতুল কুরসি ফুরলে আয়াতুল কুরসি না আরো সহজ করে দিচ্ছেন এই তিন বন্ধ হয়ে যাবো আপনি কোন ক্ষতি আপনারা করতে পারতো না রসুলাম সকালে তিনবার ফোড়ে তাহলে সন্ধ্যা পর্যন্ত নিরাপত্তার মাঝে থাকবো আমল করতলামে কি তা আমল করত করলে কি সব হইব আর লঠাইলে কি আমার লাভ হইব আমি যদি একটা তাবিজ লিখিয়া দিই আমার পয়সা দিবা না ফ্রি পাওয়া যায় তাবিজ ফ্রি না পয়সা দিয়া আমারে তাবিজ দিয়ে আমার আমার কাছে গড়ও বন্ধ করোনা গাড়িয়া এখন গড়েতন আমার শরীর নাই এখন আমার কোনো করার দরকার নাই ইসলামের আমরা আমল করতাম আমল করলে কি আল্লাহ খুশি হইবা আমরা জান্নাত দিবা প্রত্যেকটা আমলের বিনিময় রসালামে কৈছেন আলিফুল কোরানোর প্রত্যেকটা সুরার দশটা করে নাকি আলিফ লাম না তিনটা হরফ এটা আলিফ একটা সরফ লাম একটা নাকি পাওয়া যায় ইসলামের সাই আমরা আমল করতাম আমরা জীবনের মাঝে এমপ্লিমেশন করতাম আমরা জীবনটা বদলাইতাম আর আর যদি সামাজিক যত পদ্ধতি আছে এটা কিছু বদলাই লাগে না এটা হইলো কি আপনি কালি জারু আর ইসলামের ঘর যদি আর জিনগ্রস্ত মানুষ হয়ে যায় যাদুগ্রস্ত হয়ে যায় তাহলে এটার ইসলামিক চিকিৎসা আছে এইভাবে খুঁজছেন হে তা আপনি আমল খোল্লা এখন অন্য আছে আমরা আমল করতাম ফাড়ি না বা অনেক জানি না তখন তারা কি করবা তারা কি নিজে পড়তে পারলে নিজে ফড়িয়া তেল ফোড়া ফানি ফোড়া এগুলো ব্যবহার করবা নাইলে ফোরিয়া আনবা আর ফোড়ার লাগিয়ে ফোড়া লাগতেন আপনি নিজে ফোর সুরা ফাতে আপনি যদি বাচ্চাদের লাগিয়ে যায় আমরা টিপ দিই নেনি ইটা ইসলামিক পদ্ধতি না ইসলামিক পদ্ধতি কি তা হাসান আর না দুইজন নাতি আসলা ফাতেমার আদি আল্লাহ বাচ্চা হ্যাঁ এই বাচ্চেন এই আমি দিয়ার না এটা ইব্রাহিম আলি সাল্লামে তান বাচ্চেনা ফুদিতা এইভাবে আমরা আমরা অনেক সময় হইতাম আর কত এখন তো খবর সময় হয়ে গেছে রসলামে যারা ইসলামের দাওয়া দিস তারা বুড়া বুড়া মানুষ আসত বছর ইসলামের মাঝে আসছেন গান সিনেমা দেখতে পারেন নাটক দেখতে পারেন সিনেমা দেখতে পারেন এই সময়টা যদি আপনি যে আপনি কিতাব করতে আর আপনি যদি ইসলাম জীবন ইসলামিক জীবনযাপন করেন ইসলাম মতো চলেন তাহলে লাভ কী হইবো যে আপনার পরবর্তী জেনারেশন আপনার ইসলাম জানবো বাচ্চাদের মা এবং বাবা আমার জান্নাত তার সন্তুষ্ আল্লাহর সন্তুষ্টি তার সেবা করতে পারলে আমি ব্যস্ত থাকতে পারবো আর ইসলাম অনেক কষ্ট করিয়া অনেক মেহনত করিয়া আপনি রুজি করিয়া তার ভালবা বুড়ো হইয়ালো করি বুড়ো মরে না বেশি বেমার হলে গিয়া কই মরবার যদি ইলা না পারে তা কই হুজুরগুলো বা আমার আব্বা মারা গেছেন কয়েক বছর আগে এখন আমি তান্তে সেবা না কিন্তু যতদিন আমি তাদের এক গ্লাস ফানি নিয়ে দিতাম সব আমিও যদি একটু সুন্দর করে সুযোগ এখন আমার নাই যদি থাকে আমরা আপনি সুন্দর কথা কইতা আপনি সত্য কথা কইতা আপনি মুরব্বী হকের সম্মান করতা আপনি আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনার যোগ্যতা অনুযায়ী আপনি দান সাদা করতা আপনি আল্লাহর ইবাদত করতা আল্লাহর চেষ্টা করতা যে আপনি আপনি মারা যাওয়ার ফলে আপনার ফলে আল্লাহ প্রশংসা করার মারা একজন মানুষ সম্পর্কে প্রশংসা করা রসদাম কই ও আজীব হই কেন আর জনের বদনাম কররা উঠিয়া কৈছেন যে এই অল্প বাদ মানুষ আলোচনা কররা তখন উঠিয়া কইেন যে আর যখন বাদ বাদ হয় তখন মানুষ আল্লাহ সুবাহ বাদ মানুষ দুনিয়ার মানুষের সাক্ষীদের অত্যাচারী আসল মাংসের লোকের খেট খেটানি করতো মাংসর ক্ষতি করতো মাংসর মানে হক নষ্ট করতো বউর লোকের ভালা সম্পর্ক আসেন না প্রতিবেশীর লোকের ভালা সম্পর্ক আসিল না এই ধরনের কিতা আছে তাহ্লা আখলা উত্তম উত্তম চরিত্র গঠন করার তো বিজ্ঞান আমরা দেশে ও হাদিস্তা কিয়া আমরা দেশে একটা ভুল গিতা আছে আমরা দেশে একটা ভুল কিতা আছে পদ্ধতি আছে মানুষ মারা যাওয়ার পরে খবর রাখার পরে বা লাস সামনে লই যাই না মানুষ কিলা আসলা তো এলাকার সব থেকে বড় সুরও থাকে মানুষে কিতা কয় কিনা কয় তো বালা সাক্ষী দিলল কিনা এ জানে বাদ মানুষ আসল তারপরে অনিয়া কর যে তাই বালা আসনা এ চিন্তা করে যে আল্লাহ মনে হয় মিশা সাক্ষীন গ্রহণ করে দিবা জানে সব থেকে বাদ মানুষ মানে এমন কিতা আছে নামাজ ভর্ত না ইসলাম কোন সম্পর্ক আসিল না এখন এই যে সব মানুষ মনে কি এলাকার মানুষ কছেন বালা আসলা সেই কিতা বালা মানুষই দিব আল্লাহর খাতা বালা মানুষের নামও থাকবো তার সারা আছিল আস মানুষ রসুল ইসলামর সাহাবিয়ে বইয়া আলোচনা করছেন হ্যাঁ রিয়েলি বালা মানুষ তারা সত্য সাক্ষী দিসা সাক্ষী দান হুক্কা আমরা মনে করছি যে আল্লাহরে দুঃখে সব মানুষ যদি বালার লিস্ট দিইবো গিয়া জি না লিস্ট দিতে পারত আল্লা সুবান আমরা বুঝার তফিক দান হুক্কা এটা যে আমরা এই ধরনের বিফদাফদ ইসনাম ও तो हेम् आलेमेदी झाड़ फुक दें जी फसा नीतेस फसा दबी करें फसा नवा जाहज अच्छे देवा तबिज दे তাবিজ দিয়া ফয়সা নেওয়া জাহিজ নাই রসদালিসে কইন যে তাবিজ ব্যবহার করলো সে শির করলো রসুল্লা সাহাবি হক তাবিজ দেখলে খাঁটি দিতা সিরিয়া ফেলাই দিতা আর হইতা এটাই লগিয়া সির রসুদি ইসলামে কোসছেন মান তাল্লা তাবিজ ব্যবহার করলো শির সে শির করলো রসুসাল্লাহিস কইস মান আল্লাহি যে কিছু কোনো জিনিস যদি লঠ খায় আল্লাহ সুবানো তাহলে তারপরে সারি দিন মানে তাবিজ ব্যবহার করলে সে দেখবাল আর তাবিজ বাদ তাবিজ যদি হালাই দিতে তার কি কারণ আল্লাহ তার অগ্রুফে তারা সপরদ করে দিছেন এতে আমরা আমল দিয়া আমলটা সমৃদ্ধ করি আমল দিয়ে আমরা চেষ্টা করি আর শির্ক তাকে তাবিজ এলিয়া তামিমা এলি শির্ক আর এটা যদি ব্যবহার করে তাহলে কি হইব ইউ শির্ক করে তার লাগি বেস হারাম এখনো দিন ব্যস্ত যেতে পারতো না আল্লাহ ব্যস্ত হইতে পারতো না এতে আমরা শিখ থেকে হইব আমরা তাহিদের লোক হইব আমরা বেদাত থেকে বাঁচতেই শূন্যতের লোক হইবো আল্লাহ আমরা শিখ মুক্ত জীবনযাপন হার তিকা বেদাত মুক্ত জীবনযাপন হার তফিকা এবং প্রতিষ্ঠা থাকার তৌফিক দান আমরা এই জানতে হইব বুঝতে হইব স্লোগান যেন বিভিন্ন সময় টেলিভিশনও দে বা রেডিওর মাঝে পত্রিকার মাঝে দে হলে জানতে হবে বুঝছেন না বাঁচতে হলে জানতে হবে আর ইসলাম ইসলামর অন ইসলামিক জিনিসটা কি বাঁচতে হইলে একটু জানতে হইব যে একটা হইব আর যেটা হালাল আমরা একটা জানতে হইবো আল্লাহ সুবাহানও তালে জানার তৌফিক দান ইসলাম ওই লোকীয় জানার নাম ইসলাম ওই মানার নাম খালি জানার নাম না জানার লোকের মানতে হইব আল্লাহ সুবহানও তালে আমরা জানার এবং মানার তৌফিক দান আপনি অনেক ব্যস্ত কর্মব্যস্ততার মাঝে অনেক মূল্যবান সময় আপনি তো দিসেন আল্লাহ সুবাহানও তালে আমরা এই বয়ের আওয়ারে বয়ারে আমরা যারা মূর্দিগান হোলাছেন মারা গেছেন তাদের মাফর দক্ষা আমরা যারা জীবিত আছি তারা কোরআনার প্রতি পরিচালিত করোক্কা আমরা যারা অভাব আছে আল্লাহ দূর করে আমরা যারা ঋণগ্রস্ত আছি আল্লাহ আল্লাহ এই যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন আমরা বিশেষ করে ফখরুল ইসলাম সাহেব সদস্য সহ আরো যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন আল্লাহ সুবাহ প্রত্যেকের সহযোগিতার আখির দৌওয়ানবমিন সুহানকহদুল্লাফির কত